আয়সা রজিল্লাহ আলহ্নহতে বর্ণিত তিনি বলেন হাজ শেষে রসুল্লাহ সাল্লু আলসালাম যখন রওনা হওয়ার ইচ্ছা করলেন তখন সাফিয়া রজিল্লাহতাল আল্লাহা দুঃখিত হয়ে সিও তাঁবুর দরজায় দাঁড়িয়ে গেলেন তিনি তাকে বললেন বড় সমস্যায় ভুগছি তুমি তো আমাদের আটকে রাখবে আচ্ছা তুমি কি তাওয়াফেজ জিয়ারত সম্পন্ন করেছ বললেন হ্যাঁ তিনি বলেন তাহলে এখন বেরিয়ে পড়ো